أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليعكم بينهم أن يقولوا আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ লাখো কোটি সক্রিয় প্রশংসা যিনি আমাদেরকে مانو جاتر ہدایت ادشے نازل کر کتب قرآن, قرآن مجھ کے سہی بھگے بوجھے شنے ہمل کردہ دارسل قورانے بسار تفک دان করে আমরা সবাই آدھا ہمیں سب الحمدللہ এখন سورات نور ایک نمبر آیا تلاوت করেছি। পূর্বের আলোচনায় মুনাফিকদের অবস্থাটা তুলে ধরা হয়েছিল যারা মুখে ইমানের ঘোষণা প্রকাশ্যভাবে আনুগত্যের কথা বলত কিন্তু যখন যখন তাদেরকে ঢাকা হতো তাদের পারস্পরিক সকল বিষয়াদির মীমাংসার ব্যাপারে যেন তারা আল্লাহ এবং আল্লাহর রাসুল যে বিধান দিয়েছেন সেই বিধানের ভিত্তিতে যেন তাদের সে ফাইসালাগুলো করে তখন তারা এই আহ্বান প্রত্যাখ্যান করে মুখ ফিরিয়ে তারা চলে যেত কিন্তু যদি দেখতো যে আল্লাহর বিধান রাসুলল্লাহ সাল্ল্লাহু আলিহাসালামের তরিকার ভিত্তিতে যদি ফায়সালা হয় তাহলে সেই ফায়সালাটা তার পক্ষে যাবে তখন তারা বিনিতভাবে দৌড়ে রাসুলের কাছে চলে আসত কিন্তু যদি দেখত যে তাদের বিপক্ষে যাবে তখন আর আল্লাহর ফায়সালাও জানত না রাসুল সাল্লু আলিহসালামের ফায়সালাও তারা মানত না এই সকল লোকেরাই প্রকৃত পক্ষে হল জালেম তারা বাহ্যত যতই মুসলিম হিসাবে দাবি করুক ইমানের দাবি করুক আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের কথা মুখে যতই উচ্চারণ করুক প্রকৃত পক্ষে এরা ইমানদার নয় একান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহানুতায় বলছেন মুমিনদের কথা তো এমনই যখন তাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে এবং রাসুলের দিকে তাদের পারস্পরিক বিষয়াদিগুলো ফাইসলা করে দেওয়ার জন্য তখন তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম এরাই সফল কাম আল্লাহ সুবাহ মুমিনের গুণাবলী এখানে বর্ণনা করছেন না মুনাফিকদের অবস্থা বর্ণনা করার পর मुनाफिकरा खुबी सार्थपर सुविधाबाद कुरान फायसा तर पक्षे जा विन जिन कुरान पूर्ण अनुसार मन से हाजिर कंतु जदि देखें पक्षे जा फायसाला तक से कुरान का रसुलर सुन्नार का উড়াণ সুন্না চারা অন্য যত প্রকারের মতবাদ আছে আইন কানুন আছে যত ধরনের বিচার ফায়সালার ব্যবস্থা আছে সে তখন দিকে ছুটে যায় গতকাল সেই বিষয়গুলো গত পরশু এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আল্লাহ সুবাহা মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলছেন যে মুমিনদের অবস্থাটা এমন ফায়সালা তাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে এটা তারা বিবেচনা করে না যখন তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে ডাকা হয় ডাকা হয় উদ্দেশ্যটা হল লিয়া কুমাবাই তাদের জীবন পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহু আলাই্লামের পক্ষ থেকে সেই বিধান বাস্তবায়নের জন্য যেই তরিকা দেওয়া হয়েছে পদ্ধতি দেওয়া হয়েছে পন্থা দেওয়া হয়েছে সেই বিধান রাসুল উল্লাহ সাল্লু আলাইহ্লামের প্রদর্শিত পন্থায় তাদের নিজেদের জীবনে যেন যেন বাস্তবায়িত করে এই যখন তাদেরকে ডাক দেওয়া হয় দেওয়ার সাথে সাথে তারা জবাব দেয় আইয়া কুলু স্বামী আয়না ওয়না আমরা এই ডাকে সারা দিলাম আমরা এই ডাক শুনলাম আর আমরা মেনে নিলাম যখন তাদেরকে ডাক দেওয়া হয় আল্লাহর দিকে এবং রাসুলের দিকে তাদের পারস্পরিক বিষয় আদির ভয়সালা করার ব্যাপারে তখন তারা এই ডাকে সাথে সাথে সাড়া সারা দেয় তারা সরাসরি জবাব দিয়ে দেয় না আমরা ডাক শুনলাম না এবং আমরা মেনে নিলাম এখানে কোন ধরনের আর আউজোর আপত্তি পেশ করে না তাদের নিজেদের পক্ষ থেকে আল্লাহর হুকুম জানার পর আর কোন ধরনের ধরনের এক দুই আশ্রয় নিয়ে নিজের ভুলের উপর প্রতিষ্ঠিত থাকে না মানুষ অপরাধ করতেই পারে ভুল করতেই পারে কিন্তু যখন তাকে জানানো হয় তোমার এই কাজটি ঠিক হয়নি আল্লাহর কুরআ অথবা রাসুল্লাহ বিপরীত হয়ে গেছে তখন তার ওই ভুলটার জন্য সে অনুতপ্ত হয় ওটাকে তো আক্রে ধরেই না বরঞ্চ এই জন্য সে অনুতপ্ত হয় লজ্জিত হয় এই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ইস্তার পার করে আর সাথে সাথে নিজেকে সংশোধন করে নেয় কিন্তু যদি যদি আল্লাহর বিধানের পরিপন্থী রাসুল্লাহ সাল্লাসমের সুনার পরিপন্থী কোন ভুল কাজ করে বসে তাকে এই ভুল কাজটা ধরিয়ে দেওয়ার পর তার ওই ভুলের পক্ষে যদি সে জাস্টিফাই করে যুক্তিদার করাতে থাকে বুঝতে হবে সে মুনাফি মুনাফি সে শয়তানের হক পড়ে গেছে তার মুর্শিদ হল শয়তান সে শয়তানের অনুসারী হয়ে গেছে যদিও সে মুসলমানদের মধ্যেই বসবাস করে মুসলিম নামেই পরিচিত মুসলমানদের মতোই বাহ্যিক তার আমল তথাপিও সে হলো শয়তানের অনুসারী তার মধ্যে শয়তান এত মজবুতির সাথে বসে আছে যে তার সামনে সত্য উন্মুক্ত করে দেওয়ার পরেও সে এটাকে গ্রহণ করতে পারে না নিজের ভ্রান্ত পথের উপর অটল থাকতে চায় এখানে শয়তান তার মধ্যে একটা অহংকার পয়দা করে দেয় করে দেয় সে যে মত পথে চলছে তারটা সঠিক যদি এটা ভুল স্বীকার করে নেয় তাহলে এটা তো তার একটা অপমান হয়ে যায় সে নিচু হয়ে যাবে হয়ে এই জন্য সে ওই ভুলটাকে আঁকড়িয়ে ধরে থাকে অহংকার বশত আর এই কর্মটা হল শয়েরতানের এই অহংকারটা হল শয়ানের কাজ কিন্তু মুমিনের বৈশিষ্ট্যটা কি সে যখনই জানতে পারে তার কাজটা ভুল তার কাজটা ঠিক হয়নি যখনই জানতে পারে সাথে সাথে সে ভুল থেকে প্রত্যাবর্তন করে আর দেরি করে না দেরি করে তারই ভুলের স্বীকৃতি দেয় এখানে তার অপমান অপমানবোধ জাগে না তার মধ্যে অহংকার এখানে জাগ্রত হয় না তার ভুলের স্বীকৃতি দেয় দেয় জন্য সে লজ্জিত অনুতপ্ত হয় সে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সঠিক পথটা আছে গ্রহণ করে এটা হল মুমিনের বৈশিষ্ট্য রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লামের সাহাবাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল যখন তাদের সামনে সামনে কোরআন মজিদের কোন আয়াত শুনিয়ে দেওয়া হতো আর তারা যদি এর বিপরীত কোন ধারণায় ভাবনায় বা কর্মে থাকতেন সাথে সাথে আর করতেন না করতেন না কোরআনের কথা শোনা মাত্রই সে কোরআনের কথা মেনে নিতেন রাসুলুল্লাহ সাল্লু আলিহ্লামের ইন্তকালের পরমর রাজু আল্লাহু আনহু তার আবেগ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল এটা রাসুলের প্রতি তার ভালোবাসার তিনি তলোয়ার খুলে ঘোষণা করতে যে বলবে মোহাম্মদ মারা গেছেন আমি তাকে হত্যা করব কিন্তু আবু বকর রাজু আল্লাহু যখন উমরের সামনে কুরান মজিদের আয়াত আয়াত আয়াত তেলাওয়াত করলেন কমা মুহাম্মদুল ইল্লাহ রাসুলিহির মুহাম্মদ শুধুমাত্রই তিনি একজন রাসুল ছিলেন ওনার পূর্বে আরো রাসুল গত হয়ে গেছেন যদি তিনি মারা যান অথবা নিহত হন তাহলে কি তোমরা আবার পূর্ব জাহিলিয়াতের দিকেই ফিরে যাবে এই আয়াত আয়াত পর উমরের হাত থেকে তরবালি পড়ে গেল মাটিতে বসে গেলেন আর উমর বললেন আমার মনে হয় যেন কুরআ মজিদের এই আয়াত আমি এই প্রথম শুনলাম যদিও এই আয়াত উমরের জানা ছিল সেই সময়ে রাসুলের মহাব্বতে তিনি এত আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন তার মধ্যে এই চেতনাটা ছিল না কিন্তু এমন এক আবেগ প্রবণ অবস্থায় তার সামনে যখন কোরআন মজিদের আয়াত পেশ করা হয়েছে তার সেই আবেগের বিপরীত সাথে সাথে তিনি একটি মুহূর্ত দেরি করেননি সে কোরআনের আয়াতের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন আর কখনো এর বিপরীত কথা উমরের মুখ থেকে উচ্চারিত হয়নি সাহাবাই মধ্যে ইমানের এই বৈশিষ্ট্যটা ছিল প্রকৃতপক্ষে তারাই ছিলেন এই জন্য আল্লাহ মমিনদের কথা তো এটাই ইদা যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ এবং তার রাসুলের দিকে লিয়া হকুমাবাই তাদের পরস্পরের মধ্যে ফায়সালা করার জন্য হুকুমত পরিচালনার করার জন্য আল্লাহর দিকে এবং রাসুলের দিকে এর অর্থ হল আল্লাহর কোরআনের দিকে এবং রাসুলের সুনার দিকে ইমানদারদেরকে যখন ডাকা হয় আল্লাহর কোরআন এবং রাসুলের সুন্নার দিকে তাদের পারস্পরিক সকল বিষয়ের জন্য তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন তাদের রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন তাদের বিচারিক জীবন তাদের জীবনের যতগুলো দিক এবং বিভাগ আছে সকল ক্ষেত্রে তারা যেন তারা যেন আল্লাহর পুরাণ এবং রাসুলের সন্ন্যার বিধানের ভিত্তিতে পরিচালনা করে যখন তাদেরকে ডাকা ডাকা হয় তারা সাথে সাথে জবাব দেয় জবাব দেয় আইয়া কুলিয়ায় আমরা এই ডাক শুনলাম আর মেনে নিলাম অর্থাৎ আল্লাহর কোরআন এবং রাসুলের সুন্না আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যেই বিধান দিবে সেই বিধানই আমরা মেনে নেব এর বিপরীত কোন কাজ আমরা আর করব না যারা মুমিন তারা এই জবাব দিবে জবাব দিবে আর যারা মুনাফিক তারা বিভিন্ন কূট কৌশল অবলম্বন করবে কোরআনের এই ডাক গ্রহণ না করে এই ডাকে সারানা না দিয়ে তারা কূট কৌশল অবলম্বন করবে কিভাবে কোরআনের বিধান না মেনেও মুসলিম পরিচয় দেওয়া যায় রাসুলুল্লাহ সাল্লু আলহ্লামের শূন্য অনুযায়ী না চলেও কিভাবে আশিকে রাসুল হওয়া যায় তারা এমন ধরনের কুট কৌশল অবলম্বন করে চলবে তারা হল মুনাফিক মুনাফিক এরা মুমিন নয় আর এই সকল সকল মুমিন লুকেরাই হল সফল কাদ আর আগে আল্লাহ বলেছিলেন এই মুনাফিকদের ব্যাপারে বাল উলা ইকাহুমুলি মুন বরং এই মুনাফিকরাই হচ্ছে প্রকৃত পক্ষে আর মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন এই সকল মুমিন রাই হচ্ছে সফল কান মুমিনগন যাদের সামনে আল্লাহর কিতাব কুরআন মজিদ পেশ করা হয় কোরআন মজিদের বিধান পেশ করা হয় রাসুলুল্লাহ সাল্লাইের সুমনা পেশ করা হয় আর সাথে সাথে সে শুনে এবং মেনে নেয় এই মুমিনদের ব্যাপারী আল্লাহ বলেন, এরাই হচ্ছে সফল কাম এরা কামিয়াব হয়ে গেল হয়ে গেল তারা এই দুনিয়া এবং পরে সকল অবস্থায় এরা সফল কাম এরা কৃত কার্য হয়ে গেছে এরা সফলতা লাভ করেছে এই মুমিনগঞ্জ কিন্তু ইমানের দাবি করার পরেও যদি কেউ কেউ কোরআনের ডাক শুনেও সেই ডাকে সারা না দেয় রাসুলের সুন্নার দিকে আহ্বান জানালেও সেই সুন্নার পথে যদি ফিরে না আসে তাহলে এরা হল জালেম ইমানের দাবি করা সত্ত্বেও এরা হল জালেম এরা ইমানদার নয় এরা মুনাফিক মুনাফিক এরপর এরপর আল্লাহ সুবাহান্লা বলছেন এবং যারা আনুগত্য করে আল্লাহ আল্লাহ এবং আনুগত্য করে আল্লাহ রাসুলেরাস এবং আল্লাহকে ভয় করে এবং আল্লাহর নাফরমানি থেকে বেছে থাকে এই সকল লোকেরাই হল কার্য এই আয়াতির ব্যাপারে একটা ঘটনা আছে এক রুমীয় গ্রাম্য লোক হজরত উমর রাজি আনহুর কাছে এসে সে ঘোষণা করল আসহাদ আন্না আসহাদু আনা মোহাম্ম এই ঘোষণা দেওয়ার পর উমর তাকে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি তোমার কি হয়েছে সে বলল আমি আল্লাহর ওয়াস্তে মুসলমান হয়ে গেছি তখন উমর তাকে জিজ্ঞাসা করলেন এর পিছনে কি কোনো কারণ আছে তোমার তোমার তখন সে বলল যে হ্যাঁ একটা কারণ আছে आमी एक कोई गीए गीए एक कोई कुरान मजिदे एक आयात तेलावत सुनार उपलब्धि करल और यहलब्धि करल पूर्वे पूर्व कावरत जबुर इंजिल এবং এর আগে নবীদের প্রতি যে সহিফাগুলো নাজিল হয়েছিল এর অনেকগুলোই আমি পড়েছি সেই কিতাবগুলো সম্পর্কে আমি জানতাম এই আয়াতটি শুনে আমার মনে হল যে এই সকল কিতাবের মধ্যে মূল যেই কথা আছে এই আয়াতের মধ্যে সব কথা নিয়ে আসা হয়েছে তখন উমর রব্দি আল্লাহন তাকে প্রশ্ন করলেন সে আয়াত কোনটি সে কোরআন মজিদের এই আয়াতটি আয়াতটি তেলা করল ছোট্ট একটি আয়াত আয়াত করার সাথে সাথে এটা সে তফসিরও করলির সে লোকটি এটা তফসিরও করে দিল উমরের সামনে সামনে সে উমরের কাছে খুব অবাক লেগেছে তার তফসিরা হল এমন সে তখন এই আয়াতটি তালাবত করলাই সে তফসির করল যে আল্লাহর ফরজ এবাদত সমূহ সঠিকভাবে পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য করলাসুলাহ এবং রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সুন্না অনুযায়ী জীবন যাপন করে রাসুলের আনুগত্য করলাকাল এবং তার অতীত জীবনে জীবনে আল্লাহর না ফরমানি যা কিছু করেছে তোর জন্য আল্লাহর আজাবের কথা স্মরণ করে সে আল্লাহকে ভয় করে এবং ভবিষ্যৎ জীবনে জীবনে আল্লাহর নাফর থেকে বেঁচে থাকার জন্য সে শপথ গ্রহণ করে এর উপর অটল থাকে সেই ব্যক্তি কি তো কার্য হয়ে গেল তখন উমর রব্লাহু বললেন বললেন যে সত্যি রাসুলুল্লাহ সাল্লু বলেছেন জওয়ামি আল কালীম সংক্ষিপ্ত বাক্য দেওয়া হয়েছে যা কোরআন মজিদের আয়াত অতি সংক্ষিপ্তিপ্ত কিন্তু তার ব্যাখ্যা অতি সুদূর প্রসারী এবং অনেক ব্যাপক এর মধ্যে অনেক অনেক তারই কথা শুনে উমর রাজিদের এই কথা বলেছিলেন। আসলে এই আয়াতটি আমরা যদি এই ঘটনা থেকে বুঝি তাহলে দেখা যায় কত সুন্দরভাবে এই বিষয়টা বোঝানো হয়েছে এবং একটা গ্রাম্য লুক সে পূর্বের কিতাব সমূহ তার জানাশোনা থাকার কারণে আল্লাহ আল্লাহর দিন সম্পর্কে তার জানা থাকার কারণে তার মধ্যে সেই চিন্তা শক্তি প্রখর ছিল খিতাবের জ্ঞানের ব্যাপারে তার মধ্যে খুব গভীরতা ছিল যেই কারণে সেটা উপলব্ধি করেছে কথাটা দেখেন কত সুন্দর কমাইন যে আল্লাহর রা আনুব্যক্ত করল আল্লাহকে মেনে চলল অর্থাৎ আল্লাহ বান্দার প্রতি যতগুলো এবাদতকে ফরজ করে দিয়েছেন সকল অবাদত গুলোকে আল্লাহ যেইভাবে ফরস করেছেন সেই আবাদত গুলোকে সঠিকভাবে সেইভাবে সে আমল করে মেনে ফোলে আর এই অবাদতের মাধ্যমে সে আল্লাহ রানুগত্য করে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন নিশ্চয় তোমাদের প্রতি কিছু আমলকে কিছু আবাদতকে ফরজ করে দিয়েছেন সেই ফরজগুলোকে গুলোকে তোমরা অবহেলা করো করোনা অপচয় করো করোনা সফরজ এবাদতগুলোকে আল্লাহ যেইভাবে ফরজ করেছেন সেই ফরজ ফরজের মর্যাদা সহকারে সেই ফরজ ফরজরা করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি কিছু কাজকে হারাম করে দিয়েছেন তোমরা সেই হারাম কাজগুলোর সংস্পর্শে যাবে না আল্লাহর দিনের একটা সীমানা তোমাদের জন্য ঠিক করে দিয়েছেন আল্লাহের এই সীমানা তোমরা অতিক্রম করোনা আল্লাহ তার দিন তোমাদের জন্য যে মনোনীত করেছেন সেই দিনটা হল তোমাদের প্রতি আল্লাহ কিছু কাজকে ফরস করে দিয়েছেন সেই ফরস কাজগুলো তোমরা যথাযথভাবে আদায় করবে আল্লাহ তোমাদের জন্য কিছু কাজকে নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন সেই হারাম কাজগুলোর সংস্পর্শ যাবে না এর ভিতরে তোমরা বসবাস করবে হারামের মধ্যে হারাম থেকে মুক্ত হয়ে হালালের মধ্যেই তোমরা সীমাবদ্ধ থাকবে আল্লাহর দিনের এই যে সীমানা এই সীমানা তোমরা অতিক্রম করবে না করবে না আল্লাহ কিছু বিষয় ভুলে যাওয়া ছাড়াই জেনে বুঝে অস্পষ্ট রেখেছেন সেই অস্পষ্ট বিষয়গুলো নিয়ে তোমরা গবেষণা করবে না আল্লাহ এই বিষয়গুলো অস্পষ্ট রেখেছেন তার অর্থ এটা নয় যে আল্লাহ ভুলে গেছেন এমন নয় মিন গায়রিনিসিয়ান আল্লাহ ভুলে যান নাই ভুলে যাওয়া ছাড়াই কিছু বিষয় তিনি অস্পষ্ট রেখেছেন যে বিষয়গুলো আল্লাহ নিজে অস্পষ্ট রেখেছেন সেইগুলোকে স্পষ্ট করার জন্য কোনো চিন্তা তোমরা করবে না সেইগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে না গবেষণা করবে না এটা সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কারণ বান্দার জন্য আল্লাহ যেই সকল কাজকে ফরস করে দিয়েছেন যদি কোনো বান্দা সেই ফরস কাজগুলো সঠিকভাবে আদায় করে আর আল্লাহ যেই সকল কাজকে হারাম করে দিয়েছেন সেই যদি সে হারাম থেকে বেছে থাকে তাহলে প্রকৃত পক্ষে সে আল্লাহর সীমানার মধ্যেই সে থাকল আল্লাহর দিনের মধ্যেই সে এটাই তার জন্য যথেষ্ট এর চেয়ে বেশি তার প্রয়োজন নেই আর এই বিষয়গুলো এমন আল্লাহ যত এবাদতকে বান্দার জন্য খরচ করেছেন এমন এটা সুস্পষ্ট করে দিয়েছেন এবং সহজ করে দিয়েছেন সকল মানুষ জানে এটার জন্য বড় আলিম হওয়া জরুরি হয়ে পড়ে না আল্লাহর ফরজ কাজগুলো কি এটা জানার জন্য বড় আলিম হওয়ার প্রয়োজন হয় না মনে করেন আল্লাহ সালাদ ফরস করেছেন সিয়াম ফরস করেছেন জাকাত ফরস করেছেন হজ ফরস করেছেন হিজাব ফরস করেছেন ক্রেতাল ফরস করেছেন আল্লাহ যা কিছু ফরস করেছেন সকল মানুষ জানে আলে ম মূর্খ নির্বিশেষে সকল মানুষ জানে একটা মূর্খ মানুষকে যদি জিজ্ঞাসা করেন সালাত সালাদ পা শক্ত সালাদরজ না নবল নির্দিদায় বলে দেবে হ্যাঁ সকল মানুষ জানে আল্লাহ ফরজ কাজগুলো কি আল্লাহ যা কিছু হারাম করেছেন এটা সকল মানুষ জানে হারাম কাজগুলো সুস্পষ্টভাবে জানে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় মদ হালাল না হারাম সে নির্দ্বিদায় বলে দেবে এটা হারাম সুদ হারাম বিচার হারাম বেপর্দা চলাফেরা করা হারাম এটা সকল মানুষ জানে আল্লাহ মানুষের দিন মেনে চলার জন্য যে মৌলিক এলিমের দরকার মানুষের মধ্যে সেটা দিয়ে দিয়েছেন এবং এটা স্পষ্ট করে দিয়েছেন কিন্তু যেই বিষয়গুলো আল্লাহ অস্পষ্ট রেখেছেন সেইগুলো নিয়ে গবেষণা করা এই কাজটা বান্দার নয় আল্লাহও নিষিদ্ধ করে দিয়েছেন রাসুলও নিষিদ্ধ করে দিয়েছেন যদি কেউ করে শয়তানের ঢুকায় পতিত আমাদের দেশে আজে বাজে বিষয় নিয়ে বিষয় সৃষ্টি করা হয় রাসুল কিসের তৈরি তৈরি আমাদের দেশে মুসলিম নারী লোকদের মধ্যে দুই ভাগে বিভক্তি আছে কেউ বলে মাটির তৈরি কেউ বলে নূরের তৈরি আবার নূরের তৈরি সেখানে আবার এখানে বিশ্লেষণ লাগায় একেবারে জাতি কিন্তু একটা জাতি নূর না সিফাতি নূর এইগুলো নিয়ে কত ধরনের একদার মতবাদ সৃষ্টি করে জগড়া ফাঁসাদ দলাদলি মারামারি করা হয় এই কাজগুলো হল ছয়তানি কাজ যে রাসুল কেশের তৈরি মাটির তৈরি না নূরের তৈরি নিয়ে ফেতনা সৃষ্টি করার জন্য প্রশ্ন করে তখনই বুঝতে হবে এটা মানুষ শুধু কারণ এ শয়তানের কাজ করার জন্য সে এসেছে মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি করতে মানে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন যেই বিষয়ে গুলো নিয়ে গবেষণা করতে সেইগুলো নিয়ে সে গবেষণা করে তো আল্লাহ সুবাহান হুতাল বান্দার জন্য যে সকল আবাদতকে ফরজ করে দিয়েছেন সে আল্লাহর আনুগত্য করবে আল্লাহর সেই ফরজ এবাদত গুলো সঠিকভাবে পালনের মাধ্যমে আল্লাহ তার বান্দার প্রতি কিছু কাজকে আদেশ করে দিয়েছেন করার জন্য কিছু আমর করেছেন আদেশ করেছেন তুমি এটা করো বান্দার কাজ হলো আল্লাহর এই আদেশ পালনের মাধ্যমে সে আল্লাহর আনুগত্য করবে আল্লাহ কিছু কাজ তার জন্য নিষেধ করে দিয়েছেন যেহেতু আল্লাহ নিষেধ করেছেন এই জন্যই সেই নিষেধ কাজ থেকে বিরত থেকে আল্লাহর হুকুমের আনুগত্য সে করবে এইভাবে সে আল্লাহর আনুগত্য করবে এবং সে রাসুলের আনুগত্য করে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে আল্লাহ সরজ এবাদত সমূহ আল্লাহর হুকুমাহা কামগুলো সঠিকভাবে পালনের মাধ্যমে। আর যে রাসুলের আনুগত্য করে আল্লাহর পক্ষ থেকে রাসুলের মাধ্যমে যেই দিন মানব জাতির জন্য পাটানো হয়েছে সেই দিন মেনে চলার জন্য আল্লাহর এবাদতি সমূহ পালন করার নিয়ম কানুন পদ্ধতি জানার জন্য রাসুল্লাহ আল্লাহ হচ্ছেন একমাত্র উপায় আল্লাহর ফরজ হুকুম কিভাবে পালন করব যেইভাবে রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলাইসাল্লাম দেখিয়েছেন আল্লাহর হুকুম হকাম গুলো কিভাবে মেনে চলব যেইভাবে যেই পদ্ধতিতে রাসুলুল্লাহ সাল্লাই মেনে চলেছেন এবং তার উন্মতকে মেনে চলার জন্য পদ্ধতি প্রদর্শন করেছেন রাসুলের প্রদর্শিত পন্তায় আল্লাহ আনুগত্য প্রদর্শনের মাধ্যমে সে রাসুলের আনুগত্য করে জীবনের সকল ক্ষেত্রে সে রাসুল্লাহ সাল্লু ভাকেই একমাত্র আদর্শ অনুকরণীয় অনুসরণীয় হিসাবে গ্রহণ করে রাসুল যেভাবে জীবন পরিচালনা করেছেন পরিচালনা করতে বলেছেন রাসুলের অনুসরণে তার জীবন পরিচালনা করে তোর জন্য রাসুলুল্লাহ সাল্লুয়াল্লামের সুন্না সোহে হাদিস তার সামনে একমাত্র উপায় উপায় রাসুলের তরিকা কি রাসুলের শহী হাদিসের মাধ্যমে তিনি তার সেই তরিকা উন্মত মুহাম্মদ জন্য সকল মুমিনের সামনে উন্মুক্ত রেখেছেন সেই হাদিসের মাধ্যমে সহিমেলা যেই তরিকা সে জানতে পারে সেই তরিকার উপর অটল থেকে রাসুলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে অর্থাৎ জীবনে আল্লাহর হুকুম অমান্য করে যে না ফরমানি করে চলেছে মানুষ ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক বুঝে হোক না বুঝে হোক মানুষের মানুষের খাতা এবং নিসিয়ান ওবয়টা আছেই আল ইনসান উমরক্ক বোমিনাল খাতা এবং নিশিয়ান আল্লাহ মানুষকে ভুল ভ্রান্তি সহকারী পয়দা করেছেন মানুষ ভুল করে মানুষ ভুলে যায় মানুষ অনেক সময় ভুল করে সে অনেক সময় ভুল পথ সঠিক মনে করে গ্রহণ করে নেয় অনেক সময় সত্যটা সে ভুজে যায় এটা মানুষের প্রকৃতি আল্লাহ এইভাবেই তাকে সৃষ্টি করেছেন যখনই মানুষ অতিথি জীবনে কোনো ভুল করে বা করেছে করেছে এটা সে ইচ্ছাকৃত ভাবেই হোক অনিচ্ছাকৃতভাবেই হোক হোক জেনে হোক না জেনে হোক তার দ্বারা এটা ঘটে গেছে আল্লাহ তাকে যে নিয়ামত সমূহ দিয়েছিলেন তার হায়াতি জিন্দেগি তার মেধা শক্তি সামর্থ্য যোগ্যতা সম্পদ প্রাচুর্য সময় সুযোগ অবকাশ আল্লাহর পক্ষ থেকে সব ছিল নিয়ামত এই নিয়ামত ব্যবহার করে আল্লাহর পথে আল্লাহর দিনের পথে যেইভাবে আল্লাহর এই নিয়ামত ব্যবহার করা প্রয়োজন ছিল সঠিকভাবে হয়তো ব্যবহার করতে পারেনি অপচয় করে ফেলেছে সময়ের অপচয় করেছে মেদার অপচয় করেছে তার যোগ্যতার অপচয় করেছে তার শক্তির অপচয় করেছে সম্পদের অপচয় করেছে এটা তো অপরাধ অতিথি জীবনে এটা হয়ে গেছে এই জন্য সে আল্লাহর আদাবকে ভয় করে যদি আল্লাহ এই অপরাধের জন্য ভুলের জন্য আমাকে শাস্তি দেন আমার বাচ্চার তো কোনো উপায় নেই এই জন্য তার মধ্যে এই ভীতি সব সময় তাকে আল্লাহ আজাবের ভয় যখন অতীত ভুলের জন্য আল্লাহর আজাবকে সে ভয় করে তখন সে ভবিষ্যৎ জীবনে সতর্ক হবে অতীত ভুলের কারণে যদি তার মধ্যে ভীতি জাগ্রত হয় তাহলে তার মধ্যে ওই সতর্কতাটা চলে আসবে আমার দ্বারা আর যেন পাপ না হয় আর যেন নাফর মানি না হয় আর যেন আমি ভুল না করি এখন থেকে যেন আল্লাহর দেওয়া নিয়ামত সমূহ আমি সঠিকভাবে আল্লাহর পথে ব্যবহার করতে পারি এই যে চেতনা তার মধ্যে জাগ্রত হয় সেই অবস্থার নামটাই হল সে আল্লাহর আজাবের ভয়ে সে সতর্ক হয়ে যায় তখন তার ভবিষ্যৎ জীবন সে অত্যধিক সতর্কতার সাথে বাছাই বাছাই করে চলে আর এর মাধ্যমে সে আল্লাহর আনুগত্য করে সেই ভবিষ্যৎ জীবনেও সে সতর্ক জীবন যাপন করে এর মাধ্যমে আল্লাহ আনুগত্য করে এখানে চারটা বিষয় বলা হয়েছে একটা হল আল্লাহর আনুগত্য একটা রাসুলের আনুগত্য একটা হল আল্লাহকে ভয় করে চলা আর একটা হল আল্লাহকে ভয় করে সতর্কতা জীবন যাপন করা এই চারটি বৈশিষ্ট্য হল মুমিনের মুমিনের যে মুমিনের মধ্যে এই চারটি গুণ আছে এই চারটি বৈশিষ্ট্য আছে সেই মুমিনদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন এই সকল মুমিনটাই কৃতকার্য হয়ে গেল তাদের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেল তারা এই জীবনের পরীক্ষায় যে তারা পতিত হয়েছিল সেই জীবনের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেল সফলভাবে তারা আল্লাহর কাছে উত্তম তারা আশা করতে পারে আল্লাহ সরাসরি তাদেরকে এই সার্টিফিকেট প্রদান করে দিয়েছেন এই চারটি গুণ যে সকল মুমিন্দা অর্জন করবে তাদের জীবনের পরীক্ষায় তারা পরিপূর্ণভাবে কামিয়াব হয়ে গেল তারা পাশ করেছে আর আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়ে ঘোষণা করে দিয়েছেন হচ্ছে এই আয়াতে আবার মুনাফিকদের কথাটা বলা হচ্ছে যে মুনাফিকরা আল্লাহ নামে পশম করে তারা তারা শপথ শপথ কঠিন শপথ উচ্চারণ করে বলে যদি এবার আপনি আমাদেরকে আদেশ করেন আমরা অবশ্য অবশ্যই বের হব আমাদের বাড়িঘর ছেড়ে মাল সম্পদ ছেড়ে আমরা জান মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদের জন্য বের হব। কুল্লাহ হব্লা আল্লাহ বলেন হে রাসুল আপনি তাদেরকে বলে দিন তোমরা কথম করোনা করোনা তোমায় রুফা রুফা তোমরা কেমন আনুগত্য করো এটা তো জানাই হয়ে গেছে তোমরা যা কিছু করো এর অন্তর নিহিত অবস্থাও আল্লাহ জানেন মুনাফিকদের এই আবার আল্লাহ কেন বর্ণনা করছেন মুনাফিকা যখন দেখে আল্লাহ আল্লাহর দিনের উপর মুমিনগণ অটল দৃঢ় থাকার কারণে দুনিয়ার মধ্যে সম্মান ইজ্জত মর্যাদা তাদেরই সম্মান ইজ্জত শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেই হয় না মুমিনদের ইমানি দৃঢ়তার কারণেও তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হয় তারা আল্লাহদ্দিনের উপর অটল তারা পরাজিত নির্যাতিত নিবেদিত হওয়ার পরও ইমান থেকে তারা বিচ্ছুত হয় না তাদের আদর্শের পতন ঘটে না তারা নিজেদের সে আদর্শকে আকিদাকে ইমানকে তারা বলিষ্ঠ ধারণ করে থাকে এটা প্রকৃত পক্ষে তাদের বিজয় আর এটাই তাদের জন্য সম্মান এবং মর্যাদার যখন মুমিনগণগণ তাদের ইমান আফিদার উপর অটল তারা দিন মানার ক্ষেত্রে তারা কঠোর কঠোর আল্লাহর দিনের ব্যাপারে বাতিলের সাথে তারা কোনো ধরনের আপুষ করে না কম্প্রমাইজ করে না এজন্য তারা দুনিয়ায় একটা শক্তি হিসেবে পরিগণিত হয় তাদের একটা আলাদা সমাজে দেশে দুনিয়ায় সর্বত্র একটা পজিষণ তৈরি হয় কখনো কখনো আল্লাহ মুমিনদেরকে বিজয় দান করেন মুমিনদের এই দৃঢ়তার কারণে কারণে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হয় আল্লাহর পক্ষ থেকে মুমিনগণ যে নিয়ামতসমূহ সমূহ আল্লাহ রহমত এবং ফজল তারা লাভ করেন তা প্রত্যক্ষ করে এই মুনাফেকরা কখনো কখনো তাদের মধ্যে এমন ধরনের একটা ভাব পয়দা হয়ে যায় যে আমরা মুমিনদের সাথেই থাকি থাকলে পরে আমরাও কিছু লাভবান হতে পারবো মুমিনদের সাথে থাকলে সেই সম্মানের ভাগ পাবো। মুমিনদের সাথে থাকলে আমরা হয়তো সুযোগ সুবিধা পাব। মুমিনগঞ্জ যখন বিভিন্ন অভিযান পরিচালনা করে আনফাল এবং গণিমত তারা লাভ করে প্রাচুর্যের অধিকারী হন সেই সম্পদ দেখে তাদের লোভ হয় তখন তারা মনে করে যে তারা যেইভাবে আমাদের সামনেই বিভিন্ন যুদ্ধ অভিযান পরিচালনা করে তারা এইভাবে আনফাল এবং গণিমত লাভ করে তারা এত সুখ শান্তিতে তারা এত প্রাচুর্যের অধিকারী হয়েছে যদি আমরা তাদের সাথে থাকি আমরাও সেগুলো পেতাম পেতাম এই জন্য তারা চিন্তা করে এদের সাথে থাকলে সুরায় তো অবাধ এই বিষয়গুলো আমি বলে এসেছি যে যদি দেখে তারা সহজ বিজয় কষ্ট কম করা লাগে করা লাগে সফরের রাস্তাটাও বেশি দূরের দূরের নয় বিজয়টা নিশ্চিত তখন আগ্রহ বলে মুসলমানদের সাথে শরিক হতে চাই কি যদি আমরা এদের সাথে দারে কাছে থাকি আর এইভাবে আনুগত্য গুলো প্রকাশ করি পক্ষে না হয় আমরা এই সহজ অভিযানগুলোতে গুলোতে শরিক হয়ে আমরা এই বৈষয়িক সুবিধাটা লাভ করলাম এই উদ্দেশ্যে তাদের অতি ভক্তি প্রকাশ করার জন্য রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামের কাছে এসে তারা অতি দৃঢ়তার সাথে তাদের কসমগুলো করে আল্লাহর নামে খুব শক্ত কসম করে বলে লাইন যদি আপনি তাদেরকে এবার আদেশ করেন তাহলে তারা অবশ্যই তারা যুদ্ধের জন্য বের হবে আর তাদের গড় বাড়িতে স্ত্রী সন্তানদেরকে আঁকড়ে ধরে পড়ে থাকবে না তারা এবার তাদের জান মাল দিয়ে জিহাদে খালিস ভাবে তারা অংশগ্রহণ করবে যদি আপনি আদেশ করেন শুধু আদেশটাই বাকি আদেশ হলেই তারা বের হয়ে পড়বে এইভাবে কথম করতে তারা তাকে আল্লাহ তাদের অবস্থা জানেন যদি তাদেরকে আদেশ করেন তাহলে তারা বের হবে না সেই আদেশ পালন করবে না করবে তাদের মধ্যে সেই ইমানি যোগ্যতা নাই এই জন্য আল্লাহ তাদের অবস্থা জানেন বলে রাসুলকে বলেন আপনি তাদেরকে বলে দেন কসম আল্লাহর নামে তোমরা এইভাবে কসম এই কসম করোনা সাজে না তোমায় রুফা রুফা তোমরা কেমন আনুগত্য করো এটা তো পূর্বে আমাদের জানা হয়ে গেছে পূর্বে অনেক অনেকবারই তোমাদেরকে ডাকা হয়েছে তোমাদের সামনেই মুজাহিদরা বাহিনীভুক্ত হয়ে তারা গড় বাড়ি ছেড়ে বের হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে সেখানে তারা শাহাদতের মর্যাদা লাভ করেছে আর কখনো বিজয়ীর বেশে গণিমতের মাল সহ সসম্মানে গড় ফিরে এসেছে এ শব্দ তোমাদের সামনেই ঘটেছিল কখন তো তোমাদেরকে ডাকা হয়েছিল সেই ডাক তোমরা শুনেছিলে তখন তোমরা নারীদের মতো গড়ে তোমরা লুকিয়ে বসেছিলে সেহেতু জিহাদের উদ্দেশ্যে ডাক দিলে তোমরা কেমন আনুগত্য করো এটা আমাদের জানা হয়ে আছে পূর্ব থেকেই তোমারুফা তোমাদের এই আনুগত্য কেমন এটা জানা আছে তাই এখন তোমরা নতুন করে আর কথম করো না আল্লাহর নামি এখন তোমরা নতুন করে কথম করো না এর অর্থ কি যারা মুনাফিক সেই মুনাফিকদেরকে মুসলমানগণ বিজয় বেলায় কখনো আর সাথে নেবে না মুসলমানরা যখন তাদের অবস্থা ভালো হবে সেই সময় মুনাফিক দেওয়ার পাত্তা দিবে না তাদের দ্বারে কাছে এদেরকে রাখবে না থাকতে দিবে না এদেরকে দূরে ঠেলে দিতে হবে এদেরকে আলাদা করে দিতে হবে এরা কাফের মুসফিকদের কাছে চলে যাক তাদেরই দল বুক এরা এরা মুমিন নয় এরা যদি মুসলমানদের ভিতরে থাকে বিজয়ের পরেও মুসলমানদের সমাজে তারা ফিটনা সৃষ্টি করবে মুসলিম জামার মধ্যে তারা বিভেদ পয়দা করবে মুসলিম জামার মধ্য থেকে তারা রুহামাকে দূরীভূত করে দেবে এই জন্য এই সকল মুনাফিকদেরকে মুসলিম জামার অন্তর্ভুক্ত রাখা যাবে না এরা যতই আনুগত্য প্রকাশ করুক এখন ভালো হয়ে গেছে এখন ভালো হয়ে গেছে মুমিন হয়ে গেছে তাদের যতই আল্লাহর নামে কসম করুক তাদের এই কথমের কোনো মূল্য নেই এই কসমের কোন মর্যাদা দেওয়া যাবে না যাদেরকে কঠিন মুহূর্তে পাওয়া যায় না ময়দানে যারা কঠিন মুহূর্তে পালিয়ে যায় এই মুনাফিকদেরকে সুদিনেদিনে কাফে জায়গা দেওয়া যাবে না আল্লাহ এটাই স্পষ্ট করে বলে দিয়েছেন লড়াতুক সিমু বলে দিন তোমরা আল্লাহর নামে আর কথম করো না তোমাদের যতই কসম করো তোমাদের এই কসম আর গ্রহণ আমরা করব না বিশ্বাস তোমাদেরকে আর করব না তোমাদের কসমের কোন মূল্য আমাদের কাছে আর নেই রুফা তোমরা যে কেমন আনুগত্য করো সেটা তো আমাদের জানাই আছে নতুন করে তোমাদের আনুগত্য আমাদেরকে আর দেখাতে হবে না কেমন ভাবে আল্লাহ এটা জানিয়ে দিলেন জানিয়ে দিলেন যে এই মুনাফিকদেরকে কোন অবস্থাতেই তাদের কোন চল ছাতুরির কারণে কেউ তার প্রতি একটু দয়াশীল হয়ে যাবেন সহানুভূতিশীল হয়ে যাবেন এই সুযোগ নাই কখনো মুসলিম জামার অন্তর্ভুক্ত তাদেরকে রাখা যাবে না এরা বাউন্ডারির বাইরে থাকুক থাকুক তাদেরই কসম করে তার বাউন্ডারির বাইরে থাকুক এই বাউন্ডারির ভিতরে তাদেরকে নেওয়া যাবে না যারা কঠিন মুহূর্তে ময়দান থেকে পালিয়ে যায় কারণ তাদের নেফাকের কারণেই তারা পালিয়ে গিয়েছিল আর ময়দানের জিহাদ থেকে যারা পালিয়ে যায় এটা সবচেয়ে বড় কবিরা গুণা সবচেয়ে বড় কবিরা গুণাগুলোর মধ্যে বড় কবিরা গুণা এটা যে ময়দানে জিহাদ থেকে যারা পালিয়ে যায় এরপর আল্লাহ বলছেন তোমরা যা কিছু করো মুনাফিকদেরকে বলছেন তোমাদের আমল সম্পর্কে আল্লাহ ভালো করেই জানেন হলেন আল্লাহর ওই গুণ নাম তিনি শুধু বাহ্যিকটাই জানেন না তার অন্তর নিহিত এই কর্ম সম্পাদনের সময় তাদের অন্তরের মধ্যে কি ভাবটা ছিল ভাবনাটা কি ছিল মনের সেই ভাবনাটাও আল্লাহ জানেন এই মুনাফেকলা তারা যা কিছু করে তাদের যে আমল আমল এই সবগুলো আল্লাহ এমন ভাবে জানেন এই কর্মগুলো সম্পাদনের সময় তাদের মনের অবস্থাটা কেমন ছিল কোন নিয়তে তারা করছে আল্লাহ তা জানেন সেতু আল্লাহর কাছে নতুন করে কচন দিয়ে দিয়ে এইভাবে নিজেদের আগ্রহ প্রকাশ করার কচম করে এইভাবে নিজেদের নিজেদের আনুগত্য প্রকাশ করার কোনো প্রয়োজন নেই ইমানদারগণ তাদের এই ধরনের মন ভুলানো প্রতারণাপূর্ণ এই আনুগত্যের দ্বারা তারা কখনো বিভ্রান্ত হবে না এদেরকে কখনো তাদের অন্তর্ভুক্ত বলে তারা গ্রহণ করবে না এই বিষয়গুলো আমাদের খুব বেশি প্রয়োজন জানার এবং বাস্তব ক্ষেত্রে আমলের আমলে এটা অত্যধিক প্রয়োজন যদি পুরাণের এই দিক নির্দেশনাগুলো আমরা না মেনে চলি তাহলে তাহলে মুসলিম জামা হবে একটা ভঙ্গুর একটা কৈষ্ণু জামা হবে লক্ষর একটা গাড়ি হবে যার নাট বলো সব বিলে তার পাশগুলো ক্ষয়ে গেছে এটা দুর্গম পথ অতিক্রম করার জন্য এই ধরনের বাহন কোনদিনই উপযোগী নয় মুসলিম জামা হওয়া দরকার সময় টিপ টপ কন্ডিশনের नाट बल्टो सब गो सब समय टाइट फिट करते इंजिन कंडिशन सब समय परीक्षा निीक्षा भलोकर दिए तैंकी सब समय फुएल दिए फुलफिल कर रखते दुर्गम पथ पड़ी देवार क्षेत्र सेन जान सम्पूर्ण उपयोगी थे یہسلم جاما کے ایمان درونی ایمان جارا شروع اللہ ریزا مندر یہ دنیا اے آللہ سنوشٹی ارجن کرارکالے آل آزاب نازاب پا دنیا جیون তার যান মাল সব কিছু পেশ করে দেয় এই দুনিয়ায় আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালীন কঠিন আজাদ থেকে নাজাতের জাতের জন্য এছাড়া তার আর কোন উদ্দেশ্য থাকে না দুনিয়ায় কোনো প্রতিষ্ঠা লাভ করা কোনো করা কোন সুখ শান্তি আরামায়সের জায়গা পাওয়া কোন বিলাসিতা করা কোন সম্পদ প্রাচুর্য পাওয়া এই ধরনের কোনো মানসিকতা থাকে না কোন নেতৃত্ব কর্তৃত্ব পাওয়ার জন্য তার ভাবনা এ ধরনের কোন কিছুই থাকে না এমন কিছু খালেস মুমিনের দরকার সংখ্যায় কম হোক যাদের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর আদেশ আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহ রেজামন্দি অর্জন করা কোন মানুষের সন্তুষ্টি নয় তার তেগ কুরবানির স্বীকৃতি কেউ দিল কিনা এই দিকে সে কোনদিনই প্রক্ষেপ করবে না সে দেখবে তার তেগ এবং কুরবানি এমন হয়েছে কিনা যে তেগ এবং কুরবানির দ্বারা আসরের ময়দানে আল্লাহর কাছে সে নাজাত লাভ করতে পারে এমন হয়েছে কিনা তার ভাবনা থাকবে সেটা এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা তার মধ্যে সেই ভাবনা থাকবে এমন খাঁটি কিছু মুমিন দরকার বেশি দরকার নেই বিজয়ের জন্য আল্লাহর এই জীবনে ইজ্জত সম্মানের সাথে কোন মুসলমানদেরকে কোন মাংসুরা হয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বড় ধরনের কোনো বাহিনীর প্রয়োজন পড়ে না এমন শর্ত আল্লাদের খাটি কিছু মুমিন দরকার যাদের মধ্যে রয়েছে শুধু ইমানের গুণাবলী এমন কিছু মুমিন যদি হয় আর তারা আল্লাহর আল্লাহর নির্দেশিত এবং রাসুল্লাহ সল্ল্লাহ আলাইসাল্লামের প্রদর্শিত পন্তায় তারা জামাতবদ্ধ হয় লক্ষ্যবদ্ধ হয় তারা কেন জামাতবদ্ধ হয়েছে আল্লাহর নির্দেশে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুলের আনুগত্যের জন্য আর লক্ষ্যটা হল কি এই তমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা যদি আল্লাহর দিন বিজয় হয় তারা নিজেরাও আল্লাহর দিন তাদের জীবনে মেনে চলতে পারবে আর দুনিয়ার মানুষকেও আল্লাহর দিনের পথে পরিচালনা করা যাবে দুনিয়ার মানুষ আল্লাহর দিন অনুযায়ী চলতে পারবে এই জন্য আল্লাহর দিনকে জমিনে বিজয়ী করা দরকার। এই লক্ষ্যে তারা তাদের কর্মসম্পাদন করে এমন খাতি মুমিনদের একটা জামা যদি হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবশ্যই আসবে এটা আল্লাহর এটা পরবর্তী আয়াতে আসবে जय अवश्य दान करजय भौगोलिक भाव राष्ट्रीय अथवा आल्ला दिन अटल डेके एक जमा के प्रतिष्ठित रेखे तजय दीते उभय भाव आल्ला तजयी रखते क्यों विजयी जरापूर्ण भाव আল্লাহর জন্য তারা তাদের সকল আপিদা বিশ্বাস এবং আমলকে নিরঙ্কুশ করবে বলে দিন বলে দিন আনুগত্য করো আল্লাহ আনুগত্য করো রাসুলের যদি তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে ওই ব্যক্তির উপর সেই দায়িত্ব যে দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছিল তোমাদের দায়িত্ব তোমাদের উপর যা অর্পণ করা হয়েছে তাহতাদু যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করো তাহলে তোমরা হেদায়াত পাবে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া রাসুলের আর কোনো দায়িত্ব নেই এখানে আল্লাহ সুবাহানুতাল পুনরায় বলছেন রাসুল আপনি সকলকে ঘোষণা করে দিন তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাথুলের অর্থাৎ তোমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন আর জীবনের বিভিন্ন পর্যায়গুলো আল্লাহই নির্ধারণ করেছেন তোমাদের জীবনের সকল চাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছেন আর সেই চাহিদা পূরণের ব্যবস্থা তিনিই করে দিয়েছেন সেহেতু সেহেতু তোমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহরই তোমরা আল্লাহর এবাদতি করো দাসত্ব করো গুলামী করো সেই দাসত্ব এবং গুলাম আল্লাহ করো রাসুল এবং আল্লাহর দাসত্ব এবং গুলামীর যেই পন্তা পদ্ধতি তরিকা রাসুল উল্লাহ সাল্লু আলাই তোমাদের সামনে প্রদর্শন করেছেন সেই পন্থায় তোমাদের জীবন পরিচালনা করে তোমরা রাসুলের আনুগত্য করো যদি যদি তোমরা মুখ ফিরিয়ে নাও অর্থাৎ আল্লাহর আনুগত্য থেকে রাসুলের আনুগত্য থেকে আল্লাহর দাসত্ব এবং গুলামি থেকে রাসুলের তরিকা থেকে তোমরা যদি নিজেদেরকে সরিয়ে নাও তাহলে নাও তাহলে তাহলে যার উপর যেই দায়িত্ব অর্পণ করা হয়েছে সে সেই বোঝাটাই বহন করবে আর তোমাদের উপর যেই বোঝা অর্পণ করা হয়েছে তোমরা তোমাদের বোঝা বহন করবে অর্থাৎ তখন আর কেউ একজনের বোঝা আরেকজন বহন করবে না এই দাঁত পৌঁছিয়ে দেওয়ার পর মানুষদের কাছে এই আওয়াজ পৌঁছিয়ে দেওয়ার পর আহ্বান জানানোর পর যদি কেউ এই ডাকে সারা না দেয় দেয় থেকে তার মুখ ফিরিয়ে নেয় সে বিমুখ হয়ে যায় অন্য কোনো মতে তার জীবন পরিচালনা করে সেই ব্যাপারে তোমাদের কিছু করণীয় নাই এই ডাকটাই ছিল তোমাদের পৌঁছিয়ে দেওয়া তোমাদের দায়িত্ব তোমরা পৌঁছে দিয়েছো এখন সে যে পথে নিজেকে সে পরিচালনা করছে एर पाप जा सकल पापर बुजा पर तुम्हारा जान करा तुम अर्थात तुम्हारा आल्ला दासतव्व गुली सठिक भाव करो जीवन सकल क्षेत्रे आल्ला दासतव्व गुली करो जीवन सकल क्षेत्र सल्लाम आनुगत्य करो दायित्व पालन तुमरहर का जवाब दिव तुम्हारे सही अमल सहकारे आल्ला सामने हाजिर हु तुम्हारा नाजात लाभ कर दायित्व सठिक भारे पालन ना करो তারা যেইভাবে পাতের বুঝা নিয়ে হাজির হয়ে তারা সেখানে আল্লাহর আজাবের সম্মুখীন হয়েছে তোমরাও সেইভাবে আজাবের সম্মুখীন হবে আল্লাহ এখানে কারো প্রতি কোন ধরনের পক্ষ পাতিত্ব করবেন না উখরা। তোমাদের কেহ একে অন্যের বোঝা বহন করবে না প্রত্যেকেই নিজের বোঝা নিজেকে বহন করতে হবে একজনের জন্য আরেকজনকে হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে না তাহতাদু যদি তোমরা রাসুলের আনুগত্য করো তাহলে হেদায়ত পাবে হেদায়েত পাওয়ার উপায় কি রাসুলের আনুগত্য যদি তোমরা জীবনের সকল ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লু আলাইহসাল্লামের তরিকা অনুযায়ী তোমরা চলো চলো সকল ক্ষেত্রে রাসুলকে মেনে চলো আনুগত্য করো তাহলে তোমরা হেদায়াত পাবে যদি কেউ কেউ রাসুলের আনুগত্য না করে তাহলে সে হেদায়াত পাবে না সে হেদায়াত থেকে বঞ্চিত হয়ে গেল সে পথ ভ্রষ্ট রাসুল ইবিন সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া আর কোন দায়িত্ব রাসুলকে দেওয়া হয়নি রাসুলের দায়িত্ব কি মানুষের সামনে রাসালতের এই দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া মানুষের কাছে তহিদের দাওয়াত পৌঁছে দেওয়া আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে দেওয়া এটা হলো রাসুলের দায়িত্ব রাসুল মানুষের কাছে এই আহ্বান এই দাওয়াত পৌঁছে দিলেই তার দায়িত্ব পালন হয়ে গেল রাসুল্লাহ সাল্ল্লাহাম উনার রেসালতের জিন্দগিতে এই দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলেন এবং বিদায় হজের ভাষণে তিনি উপস্থিত প্রায় শোয়া লক্ষ সাহবাকি লক্ষ্য করে বলেছিলেন আমি কি পৌঁছিয়ে দিয়েছি হাল বাল্লা আমি কি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি তিনবার প্রশ্ন করলেন তারা সকলে জবাব দিলেন হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন হ্যাঁ আপনি নিশ্চয়ই আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন তখন আকাশের দিকে আঙ্গুল তুলে ইশা করে আল্লাহকে আহ্বান করে বলেছিলেন সম্বোধন করে বলেছিলেন হে আল্লাহ তুমি সাক্ষী তাকো আমি পৌঁছে দিয়েছি রাসুল্লাহ সাল্ল্লাহলামের দায়িত্ব তিনি পরিপূর্ণভাবে পৌঁছে দিয়ে গেছেন উন্মতের কাছে আর রাসুলের এই দায়িত্বটাই ছিল দেওয়া। যদি এই আহ্বান এই দাওয়াত মানুষের কাছে পৌঁছার পর কেউ গ্রহণ করে রাসুলকে মেনে চলে আনুগত্য করে তাহলে সেহা দায় পাবে সে নাজাত পাবে সে জান্নাত পাবে আর যদি রাসুলের আনুগত্য না করে তাহলে সে পদ ভ্রষ্ট হবে সে আজাবের সম্মুখীন হবে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে তো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন কুরআন মজিদ আমরা সহিভাবে বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি আমিন কোন প্রশ্ন তারা দূরে থাকবে আর এরপরে তোবা করে সুদিনে ফিরে আসবে সেই ক্ষেত্রে তাদের কমার ব্যাপারটা হল আল্লাহর কাছে এই বিষয়টা হল আল্লাহর কাছে আল্লাহ তো যে কেউকে যে কোনো সময় কমা করতে পারে কিন্তু যারা এই দাওয়াত গ্রহণ করার পর যারা আগে দাওয়াত গ্রহণই করে নাই তাদের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা সে যখন গ্রহণ করলো তখন থেকে তার দায়িত্ব যে পূর্বে দাওয়াত পেল দাওয়াত গ্রহণ করল সেই দিনের পথে আসল কিন্তু যখন বিপদ দেখলো তখন দূরে সরে গেল যখন সুদিন আসলো তখন আবার ফিরে আসলো। সেই লোকগুলো মুসলিম জামার অন্তর্ভুক্ত আর আগের মর্যাদা পাবে না সেই মর্যাদাটা আর পাবে না কিন্তু তারা আসলে তারা থাকবে ওই তো বললাম কিনারা কানারায় থাকতে পারবে কিন্তু তাদের মূল জামার অন্তর্ভুক্ত করা যাবে না এই পর্যায়ে লোকদেরকে হতে পারে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। সেটা হল আল্লাহ তো এটা আমরা একেবারে তাকে নিরাশও করবো না এই অবস্থায় লোকদেরকে একেবারে তাড়িয়েও দিব না কিন্তু আমরা একেবারে ভিতরেও রাখবো না তারের কাছে থাকবে কিসের তৈরি নয় যেটা আমি বলেছি যারা রাসুদুল্লাহ মাটির তৈরি না নূরের তৈরি জাতি না সিপাতি এই বিষয়গুলো নিয়ে যারা ফেতনা সৃষ্টি করার উদ্দেশ্যে এই প্রশ্নগুলো করে এরা মূলত শয়তানের প্রতীক এরা মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য এটা করে বিষয় নয় নয় এবং আকিদার এমন বিষয় যে আসল জাতি নূরের তৈরি না চিভাতি নূরের তৈরি এগুলো নিয়ে কোনো ধরনের ফেতনা সৃষ্টি করা লাগবে এমন কোনো বিষয় নয় আপনার এই প্রশ্ন এই দার্সের সাথে সম্পৃক্ত না দার্সের সাথে সম্পৃক্ত প্রশ্ন সাধারণ প্রশ্ন না উপর কোন আল্লা ফরজগুলো সুস্পষ্ট হালাল হারামগুলো সুস্পষ্ট আল্লাহর আদেশ নিষেধগুলো সুস্পষ্ট এ ব্যাপারে কোন ধরনের অস্পষ্টতা নাই যেই বিষয়গুলো সুস্পষ্ট সেইগুলোর উপরই বান্দার বান্দার ইমানের দাবি হল সেগুলোর উপর সে আমল করবে যে বিষয়গুলোর মধ্যে অস্পষ্টতা আছে সেইগুলো তার মূল কাজ এটা নয় ওইটা নিয়ে গবেষণা কাত করা তার মূল কাজ নয় আল হালালু হালালটাও সুস্পষ্ট হারামটাও সুস্পষ্ট আর দুইয়ের মাঝখানে আছে কিছু অস্পষ্ট সেই বিষয়গুলো নিয়ে ফতুয়াবাজি করা যাবে না মুতাসাবে বিষয় নিয়ে কোনো ধরনের ফতুয়াবাজি করা যাবে না কেউ যদি হালাল তাকে হারাম মনে করে বা হারাম তাকে কেউ হালাল মনে করে এই কানে সুস্পষ্ট ফতুয়া দেওয়া যাবে কিন্তু মুতাসবে বিষয় নিয়ে কোনো ধরনের ফতুয়াবাজি করা যাবে না গবেষণা করা যাবে না তাঁত দিয়ে সুস্পষ্ট তাক দীরের বিষয় এটা একটু সুস্পষ্ট এটাও স্পষ্ট না আর কোনো প্রশ্ন প্রশ্ন নাই শুভানা কল্লাহম বিহান দিকে ইহ ই